আবদুল্লাহ ইবন আবু আফা রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমরা কোন এক সফরে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এর সঙ্গে ছিলাম সূর্য অস্তমিত হলে তিনি এক ব্যক্তি অর্থাৎ বিলালকে বললেন নেমে যাও আমার জন্য ছাতু প্রস্তুত কর সে বলল হে আল্লাহ রসুল যদি আপনি সন্ধ্যা নাগাদ অপেক্ষা করতেন তাহলে সম্পূর্ণ হতো তিনি পুনরায় বললেন নেমে গিয়ে ছাতু মাখো সে বলল হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যদি সন্ধ্যা হতে দিতেন এখনও তো দিন রয়ে গেছে তিনি আবার বলেন যাও গিয়ে ছাতু প্রস্তুত করো তৃতীয়বার আদেশ দেওয়ার পর সে নামলো এবং তার জন্য ছাতু প্রস্তুত করল রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লাম তা খেলেন এরপর তিনি পূর্ব দিকে হাত দিয়ে ইশারা করে বললেন যখন তোমরা ওদিক থেকে রাত্রি নেমে আসতে দেখবে তখন সহমকারী ইফতার করবে